কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট কি প্রচন্ড টর্চার এই গরমে নাকি শরবত খাওয়া যাবে না কারণ তাতে মর্গের বরফ ব্যবহার হচ্ছে কিন্তু গরমে তো ঠান্ডা কিছু একটা চাই চাই আজকাল না হয় ছোট ছোট পানির দোকানেও ফ্রিজ আছে আপনি ঝপ করে একটা কোল্ড ড্রিঙ্ক দিতে পারেন কিন্তু ভেবে দেখুন তো আজ থেকে দুশো বছর আগে ইলেকট্রিসিটির আগে রেফ্রিজারেটরের আগে কলকাতায় কি হতো আমাদের মতো নেটিভরা না হয় গরমে অভ্যস্ত কিন্তু সাহেবরা তো এসেছে ঠান্ডার দেশ থেকে তাদের তো বরফ চাই চাই ইনফ্যাক্ট তখনকার দিনে সাহেবদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে কলকাতায় জল খেলেই শরীর খারাপ হবে তাই তেষ্টা পেলে তুমি কি খাবে না বিয়ার তো সেটাও তো ঠান্ডা করতে হবে বরফ কই নৌকই হাঁড়িতে হতো ঠান্ডা হাওয়ায় তা একটু জমতো বটে কিন্তু ঠিক আইস হতো না স্লাসের মতো একটা ব্যাপার হতো এবং তা বেজায় নোংরা মানে ঠান্ডা কিন্তু খাওয়ার অযোগ্য মানে মার্কেটের ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই একজন আমেরিকান দেখলেন দুর্দান্ত অপরচুনিটি তার নাম ফ্রেডরিক টিউডার নিবাস বস্টন ম্যাসাচিউসিটস এবং তার মাথায় এলো একটা দারুণ আইডিয়া নিউ ইংল্যান্ড অঞ্চলে তার বাবার প্রচুর জমি জমিতে প্রচুর পুকুর শীতকালে সেই পুকুরের জল তো এমনিতেই জমে বরফ হয়ে যায় ঘেঁচ ঘ্যাঁচ করে কড়ার দিয়ে বরফ কাটো জাহাজের পেটের ভেতর সডাস্ট মানে কাঠের গুঁড়ো দিয়ে ইনসুলেট করা ঘর বানাও তার ভেতরে পড়ো বরফ আর ব্যাস পাঠিয়ে দাও গরমের দেশে সিক্স সেপ্টেম্বর 1833 টাস্কানি থ্রি বলে একটি জাহাজ পৌঁছল কলকাতায় চার মাস আগে বেরিয়েছিল আমেরিকা থেকে পেটে নিয়ে একশো আশি টান বরফ আস্তে আস্তে আশি টান গলে গেছে কিন্তু একশো টান বরফ কি কম গুরু দাম এবং তা হু করে বিক্রি হতে শুরু করল উত্তেজনায় বরফের জন্য একটা আইস বানিয়ে ফেললো। স্ট্রিটে আজকে স্মল কজেস কোর্ট পশ্চিম দিকে কলকাতার সেই আইস হাউস আজার নেই কিন্তু চেন্নাই গেলে আপনি তাদের আইস হাউস আজও দেখতে পাবেন আর জিনিসটা বানাতে কিন্তু একটা পয়সাও খরচ হয়নি টিউডেলের পুকুরের বরফ তুলে নিলেই হলো কাঠের গুণ হলো সমিলের বাই প্রডাক্ট আর তার উপর সব বরফ বিক্রি হয়ে গেলে খালি আইসিপে মাল বোঝাই করে ফেরত পাঠানো যাবে আমেরিকা শুধু কলকাতায় বরফ পাঠিয়ে তখনকার দিনে টিউডার প্রফিট করেছিলেন দু লক্ষ ডলারের বেশি মানে বরফের জন্য কোল্ড হার্ড ক্যাশ কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে रेडियो मिर्ची डट कम स्लैश कलकता अथवा मे दीपे फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप